প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন নোয়াখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দুর্যয় শিল্পী গোষ্ঠীর নতুন পরিবেশনা মহান তুমি এতে কণ্ঠ দিয়েছেন সিরাজুল ইসলাম এইচ এম মনিরুল ইসলাম তোফায়েল আহমদ জামাল উদ্দিন আবদুল্লা আল নোমান হুসাইন আহমদ আনসারি ও শিশুশিল্পী রবিউল হাসান নাইম কথাও শুরু করেছেন সিরাজুল ইসলাম এইচ এম মনিরুল ইসলাম তোফায়েল আহমদ ও জামাল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহিদুল ইসলাম পরিচালক দুর্জয় শিল্পী গোষ্ঠী প্রযোজনা ও পরিবেশনায় দুর্য শিল্পী গোষ্ঠী নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট ও সম্পাদনায় স্টুডিও ভোকাল উপস্থাপনায় ছিলাম আমি ইলিয়াস হাসান বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে